السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعقبة للمتقين ولا عدوانا إلا على الظالمين والصلاة والسلام على رسوله الأمين أما بعد فستاذ إسلام فيه بندغن أكيد المهتة في বিশেষ বিশেষমাস আলা শরীয়তের একটি বিশেষ বিধানের সম্পর্কে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি বিষয়টি হল যদি কোনো ব্যক্তি জুমার খুতবা চলাকালীন মসজিদে আসে তাহলে সেই ব্যক্তি জুমার খুত শ্রবণ করবে না প্রথমে দুই রাত নামাজ আদায় করবে অতঃপর জুমার খুত বা শ্রবণ করবে আমরা দেখতে পাই অধিকাংশ মসজিদে আমাদের দেশে যখন কোনো ব্যক্তি এই সময় কোনো নামাজ মসজিদে প্রবেশ করে তখন তাকে নামাজ পড়তে দেওয়া হয় না যদি শুরুও করে তাহলে মানুষেরা তাকে জবরদস্তি সেখানে বসিয়ে দেয় নামাজ পড়তে দেয় না এবং বলে জুমার খুদ্ সোনা ওয়াজিদ তুমি এরকম সময় নামাজ কেন পড়ছো আর অনেক মসজিদে এটাও দেখা যায় যে লোকেরা লাল বাতি জ্বালিয়ে দিয়েছে অর্থাৎ যখন এই জুমার খুঁজবা শুরু হচ্ছে তখনই তারা লাল বাতি জ্বালিয়ে দিচ্ছে ট্রাফিক সিগন্যালের মত যেমন ট্রাফিক সিগনালে লাল বাতি জ্বালালে গাড়ি আর যাবে না বরং দাঁড়াতে হবে স্টপ ঠিক তেমনি তারা মানুষকে বুঝাচ্ছে যে এই সময় লাল বাতি জেলে গেছে জমে গেছে এ সময় তোমার কোন নামাজ পাওয়া যাবে না তুমি চুপচাপ বসে জুমার খুঁজবাস শোনো বন্ধুগণ এই বিষয়টি ইসলামের শরীয়তের একটি এমন বিষয় যে বিষয়ে মানুষকে নিজের বিবেক দিয়ে কিছু ফতুয়া দেওয়ার কিছু সমাধান দেওয়ার প্রয়োজন নেই কারণ প্রিয়নী মোহাম্মদ মোস্তফা সাল্লি সাল্লামের বিধান তিনার হাদিস এ বিষয়ে তিনার বক্তব্য এবং তিনার আদেশ উপস্থিত আছে বোখারে শরীফের অনুচ্ছেদ সেখানে লেখা হয়েছে আর হাদিস নম্বর নয়শ তিরান একত্রিশ সেখানে প্রিয়বী মোহাম্মদ মুস্তফা সাল আলি ওর একটি হাদিস এসেছে دخل الرجل يوم الجمعه والنبي صلى الله عليه وسلم يخطب الله رسول صلى الله عليه وسلم الله رسول صلى الله عليه وسلم خطبهছিলেন এমন সময় জুমার দিনে এই খুতবা সময় এক ব্যক্তি প্রবেশ করলো আল্লাহ رسول صلى الله عليه وسلم তাকে বললেন হাসান নে তুমি কি নামাজ পড়েছো সে ব্যক্তি বলল قال لا না আমি পড়িনি আল্লাহ রাসূল বললেন صل ركعتين मर एक हादी जा आगे बल बी स्पष्ट एक हादिस मुसलिम शरीफे मुसलिम शरीफर किताबुल जुम्मा बाप বা অনুচ্ছেদের নাম হচ্ছে বর্ণনা করছেন তিনি বলেন তিনি সেই ব্যক্তি সেই সাহাবির নাম নিচ্ছেন যে ব্যক্তি আল্লাহ রসুল সাল সাল্লামের খুদ্ এসেছিল যার নাম হচ্ছে সোনায় কালকাত সেই ব্যক্তি সাল্লাম ইয়াক্ত এমন সময় যে সময় আল্লাহ রসুল সাল্লা সাল্লাম খুদ্েন সেই ব্যক্তি এসে বসে গেল আলাহু ইয়ার সোনায় আল্লাহ নামাজ সংক্ষিপ্ত আকারে পড়োপর সাল্লাহ আলহি সাল্লাম বলেন এরা যা আহাদুকুমাতে যখন কোন ব্যক্তি জুমার দিনে আসবে যে সময় আকারে পূজা তাহলে এই বিষয়টির সম্পর্কে সমাধান প্রিয়নী মোহাম্মদ মুস্তফা সাল্লু সাল্লাম স্বয়ং দিয়েছেন যে যদি কেউ খুঁজবার সময় মসজিদে আসে তাহলে সেই দুই একাধ সংক্ষিপ্ত আকারে নামাজ পড়ে বসে যাবে তাই যে বা যে মসজিদের ইমাম এবং মুসলিমে বর্ণিত হয়েছে সেই হাদিসের বরখেলা এবং তার উল্টা একটি আদেশ মানুষকে দিয়ে থাকে বন্ধুগণ কিছু মানুষ বলেন যে খুতবার শোনা হচ্ছে ও तेरे ये काज का आगे करते हैं भाई यहां एक प्रश्न दरकार आज खुतबा जो वाजेब य